আয়শাহ রাহতআ হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহ রসুল সাল্লাহ ঈশার সালাত দেরি করলেন। তাকে আহ্বান করে বললেন মহিলা ও শিশুরা ঘুমিয়ে পড়েছে বেরিয়ে এসে বললেন এ সালাতের জন্য পৃথিবীতে অন্য কেউ অপেক্ষারত নেই সে সময় মদিনাবাসী ছাড়া অন্য কোথাও সালাত আদায় করা হতো না তারা সূর্যাস্তের পর পশ্চিম আকাশে লালিমা অদৃশ্য হবার সময় হতে রাতের প্রথম তৃতীয়াংশ পর্যন্ত সময়ের মধ্যে ঈশা সালাত আদায় করতেন